মানবতা সমাধান بسمائك مذ الله ربي حل وحل وحل وحياتي السلام عليكم ورحمه الله وبركاته وعليكم الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على شافي الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه أجمعين رب اشرح صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي আমাদের তফসির চলছে সুরায় সারা থেকে সুরা সোয়ারার আয়াত নম্বর উনসত্তরে আল্লাহাকুলাম এব্রাহিম আলহি সালামের কিছু ঘটনা বর্ণনা করা শুরু করেছেন এই সরায় বেশ কিছু নবীদের ঘটনাবলী সংক্ষেপে পেশ করা হয়েছে উপদেশের জন্য আল্লাহ বলছেন ওয়াত আলিহ নাবা এব্রাহিম হে নবী তাদেরকে পড়ে শুনিয়ে দাও এব্রাহিম আলী সালামের কিছু সংবাদ যখন তিনি তার বাপকে এবং জাতিকে বলেছিলেন মাতা আবুদুন তোমার কিসের পুজো করছো কালু তখন তারা জয় বলেছ না আবুদ আসনাম আমরা মূর্তি পূজা করছি ফানাজ আল্লিফিন আর এর ওপরই সর্বদাই আমরা রতু থাকবো এই ধর্ম আমরা ছাড়বো না কাল আহল ইয়াসমাউন আকুম ইস্তাদ তখন ইব্রাহিম আলী সালাম বলেছিলেন আচ্ছা তোমরা যখন এসব দেবদেবীকে মূর্তিকে ডাকো তখন তারা শুনে নাকি কিছু শোনে আউয়ান ফাউন আউয়াদুরুন তোমাদের কিছু উপকারে আসে কোনোদিন উপকার করেছে আও আউয়াদুরুন কোন ক্ষতি করেছে কালু তখন তারা বলল ক্ষতি করুক আর নাই করুক আর লাভ হোক আর নাই হোক আর শোনুক আর নাই শুনুক আবা আনা বরং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি কাজা লেখিয়া তার তারা এইরকমই করত। যত বাতিলপন্থী তাদের দলিল করান হাদিস তাদের দলিল হচ্ছে বাপদাদা পূর্বপুরুষ এটা ভালো লক্ষণ নয় যারা বাবদাদার দোহাই পড়বে মুরব্বিদের দোহাই পড়বে বড়রা করেছেন বুজরুগানের দিন তাদের মধ্যেই কিন্তু সন্দেহ আছে বিভ্রান্তির কমপক্ষে সন্দেহ আছে সুতরাং সজাগ থাকবেন আল্লাপাক যেন বুঝার তৌফিক দান করেন তাহলে রাহিম আলিয়াল্লাম বললেন আচ্ছা বলো তো তোমরা যে সবের পূজা করছো তোমরা আর তোমাদের পূর্বপুরুষ বাবদাদার ও আবামনাহুম আদুব বললি শোনো এরা আমার শত্রু ইল্লা রব্বাল আলামিন। তবে যিনি বিশ্বজাহানের রব তিনি আমার বন্ধু আমি তার খালিল এলি খালাখানি ফহ ইহাদ সেই আল্লাহ যিনি বিশ্বজাহানের পালন কর্তা তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে সঠিক রাস্তা দেখিয়েছেন ওয়াল্লা ওয়াসকিন যিনি আমাকে দান করেন পানি পান করানো ফহিন আমি অসুস্থ হয়ে গেলে তিনি আমাকে শিফা আরোগ্য দান করেন দেবদেবীও করতে পারে না সেই আল্লাহ আমার রব যিনি আমাকে মৃত্যু দান করবেন অতপর আমাকে পুনরায় জীবিত করবেন যার সম্পর্কে আমি আশাবাদী ফেরাল বিচার দিবসে আমার গুণা মাফ করে দেবেন তিনি রব হাবলি হুকমান হে আল্লাহ আমাকে তুমি বিচার জ্ঞান দান করো ওয়ালিসহীন আর সৎকর্শীলদের সাথে আমাকে করে দাও ওয়াজে লিসানা লিসান ফিল আখেরিন আর পরবর্তীদের মাঝে আমাকে সত্যভাষই করো অর্থাৎ পরবর্তীতে ক্যামত পর্যন্ত যত মমিনরা আসবে তাদের জন্য আমাকে আদর্শ করো এই জন্য উম্মাতে মুসলিমাতে দিন এ ইসলাম ও এ বাইম আলিয়াল্লামের বহু সন্ন্যত যেগুলোকে সোনানুল ফিতরা প্রাচীন সুন্নত বলা হয়েছে সেগুলো আছে হজ ওমরা বেতল্লাহর তোয়াফ কাবাঘরে ইবাদত করা নির্মাণ করেছেন নখ কাটা দাড়ি বাড়ানো আল্লাহ নিয়ামত ভরা জান্নাতের আমাকে ওয়ারিস বানাই ওয়াকলি আবি আল্লাহ আমার আব্বাকে মাফ করো তাহলে আপনার আব্বা যতই খারাপ হোক না কেন যথাসাধ্য সংশোধন করার চেষ্টা করবেন আদবের সাথে এবং হিতাকাঙ্ক্ষী হবেন শক্ত ভাষায় কথা বলবেন না দাওয়াত দেবেন উত্তম পন্থায় ইন্না হু কানা মিন্দাল্লিন কারণ ইয়ে পথভ্রষ্টদের মধ্যে হয়ে গেছে ওয়ালাহাত হোসেন এই অমায়ুবা আসুন আল্লাহ পুনরুত্থানের দিনে কিয়ামতের দিন আমাকে অপদস্থ করিও না এব্রাহিমের বাপ আর আজকে জাহান নামে যাচ্ছে আল্লাহ অপদস্ত করিও না আল্লাহাক যেহেতু এব্রাহিম আলী ইসালামের বাপ ইমান নিয়ে আসেনি সে এই দোয়া কবুল করেননি কিন্তু এব্রাহিম আলহার বাপ জাহান নামে যাচ্ছে এইরকম দেখতে পাবে না বেকালিন সেলিম। তবে যেই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে সুস্থ অন্তরণী সেলিম শির থেকে কুফরি থেকে নাস্তিকতা থেকে মনাফিকির কপটতা থেকে हिंसा विद्वेश शत्रुता जो रकम अंतर पाप होते समस्त पाप जे व्यक्ति मुक्त हुई अंतर के रोगमुक्त कर आल्ला दरबारे हाजिर है अंतरे एकम्र आल्ला पकर एबादत आल्ला छाड़ा कारो इबादत नहीं आल्ला पा सन्तुष्ट कमना आल्ला के नाराज कर सन्तुष्ट करनाई তারাই কামিয়াব হবে ওজলে ফাতিল জন্নাতুল ইল মত্তাকিনকে নিকটবর্তী করে দেওয়া হবে আল্লাহ ভিরুদের অবুর রেজাতিল জাহিমুল গাভিন আর পথভ্রষ্টদের জন্য জাহান্নামকে প্রকাশ করা হবে ওকিল তাদেরকে বলা তোমরা যেসবের পুজো করতে এবাদত করতে উপাসনা করতে সেগুলি কোথায় গেল ডেকে নিয়ে আসো তোমাদের দেব দেবীদেরকে উপাস্যদেরকে কই তোমাদের পীর ফকির দরবেশ তাদেরকে ডেকে নিয়ে আসো মিন্দ আল্লাহকে বাদ দিয়ে যাদের এবাদত করতে হালিয়ান সোরু নকুম আউ সেরুন তারা তোমাদের সাহায্য করছে কিনা অথবা কোনো প্রতিশোধ নিতে পারে বলো প্রতিশোধ নিক আমি তোমাদেরকে এখন জাহান নামে দেবো ডাকো তাদেরকে হুম বলছেন মুখের ভরে ফেলে দেওয়া হবে জাহান নামে এই বাতিল উপাস্যগুলোকে ওয়াল গাউন আর যারা পথভ্রষ্ট মানুষ জিন্ডের মধ্যে তাদেরকে যারা পুজো করেছে আল্লাহ ছাড়া অন্যের শিরিক করেছে যারা আর যাদেরকে শরিক বানানো হয়েছে সবগুলিকে আল্লাহ পাক জাহান নামে নিক্ষিপ্ত করবেন একমাত্র ওইসব সৎকর্মশীল ব্যক্তিরা যারা তৌহিদের ওপর ছিল সঠিক দিনের শিক্ষা দিয়েছে কিন্তু তাদের কবর মাজার গিয়ে জবরদস্তি তাদের ইন্তেকালের পরে পুজো করা শুরু হয়েছে তাদেরকে পাক মাফ করে দিবেন কারণ তাদের কোনো দোষ নেই আল্লাহ পাক বলছেন অজুন দ ইবলিস আজ মাউন ইবলিশের সমস্ত সেনাবাহিনীকে আল্লাহ জাহান নামে মুখের ভরে নিক্ষেপ করবেন কালু তারা বলবে অহমফি হা আখতাসেমন জাহান নামে তারা বাদানুবাদ ঝগড়া করতে থাকবে আরে আমরা যারা পুজো করেছে মানুষ তারা ওই সব বাতিল উপাস্যকে বলবে তাদেরকে সম্বোধন করে বলবে বাতিলের দিকে যারা আহ্বান করেছে তাদেরকে যে আমরা বড়োই গুমরাহিতি ছিলাম যে তোমাদেরকে রাব্বুল আলমিনের সমান মনে করেছি যে ছেলে মেয়ে চাওয়ার জন্য রোগের আরোগ্য চাওয়ার জন্য আল্লাহর কাছে কী প্রয়োজন আস্তে গেলেই তো হয় এই সব আমরা মনে করেছিলাম এতে পথভ্রষ্ট হয়েছে ইল্লাল আদাল আর আমাদেরকে এই অপরাধীরাই বদ প্রকৃতির লোকের গুমরা করেছে এই বিদাতি মোল্লারা এরে পথভ্রষ্ট করেছে হামা আলানা মিন শাহিন আমাদের কোনো সুপারিশকারী নেই ওলা সাদিক হামিম না কোনো অন্তরঙ্গ বন্ধু আছে এখানে কোনো বন্ধু আর নেই বন্ধু একমাত্র মুত্তাকিরা হবে যাদের আল্লাহর সাথে সম্পর্কীতে তাহলে আমরা মমিন আর বিশ্বাসী হয়ে চলে আসতাম নাস্তিক আর থাকতাম না মশরিক পত্তলিক থাকতাম না ইননা আলী খালাই আল্লাহ বলছে নিশ্চয় এতে নিদর্শন রয়েছে অমাকান আকসার ও মমিন অধিকাংশ মমিন ছিল না আর নিশ্চয় হেনাবি তোমার রব মহাপ্রতাপশালী বড় দয়াবান মুরসালীন নু আলি সাল্লামের জাতি রসুলদেরকে অস্বীকার করেছিল ইসলামী তাদের বংশের নূ আলি সালাম যখন তাদেরকে বলেছিল আল্লাহ তোমাদের তোমরা আমি বিশ্বস্ত রসুল হেসছি হত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আমার কথা মানো আলিহিন আলমিন আর তোমাদের কাছে কোনো পারিশ্রমিক ও চাই না আমার পারিশ্রমিক একমাত্র রব্বুল আলমীর কাছে পাব আমি যারা গরিব দরিদ্র সর্বহারা তারা তোমার পিছনে পিছনে ঘুরে আর আমরা নেতা আমরা পয়সাওয়ালা মানুষ সম্ভ্রান্ত মানুষ ওদের সাথে বসবো এটাই প্রমাণ করে যে আমরা বিচক্ষণ মানুষ আমরা তোমাকে মানি না ওই মূর্খরা মানে प्रभा अहंकार ढुकाश नेतृत्व अहंकार प्रभावी अहंकार सूतरा तरा मानते राजि परवर्ती जो देखे कम खराब एनते कि अल्लाह पखरबुल आलमीन एरसद कर যে নু আল ইসলাম তখন তাদেরকে জয় বললেন কাল অমা এই যারাকে নিম্ন শ্রেণীর সমাজের বলছো সে সম্পর্কে আমার কিছু জানা নেই কে কি করে না করে কি আমার ওইসব দেখা দেখিনি আমি ওসব বুঝি না এন ইল্লা ই রবি তাদের হিসাব আমার রবের কাছে রয়েছে লওতা সরুন যদি তোমরা বুঝো ছোট বড় মানুষের পেশা তো হয় তাঁতি সেজন্য ছোট হয়ে যাবে হ্যাঁ চামড়ার পেশা করে জন্য ছোট হয়ে যাবে সব কথা ভ্রান্ত কথা অনইসলামিক কথা সম্মানিত আল্লাহ সেই ব্যক্তি যে যত বেশি বিশ্বাসীদের সুস্পষ্ট সতর্ককারী আমি পানি নিয়ে যে খেতে চাইবে তাকে পানি খাওয়াবো এখানে আমাদের অল্প সময়ের বিরতি আছে এই বিরতির পরে আল্লাহ আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো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 So, if Jesus Christ, peace be upon him, died for three days, who control the world? let me even God died. The freedom to unmask. So, there are various ways which we can prove the argument yeah, to yeah. be wrong. Look, Dr. Jaquiriya Shange Aalap <laughs> Kori, Proti Sonibar, Rajshad Shattai, Apunash Shamprachar, Shakal Shadai, Bangladeshe, <laughs> Peace TV, Bangladeshe. Mohila Shahabi Iman Chilo Paripurno.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 মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন বাংলায় সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ ফখরুল আলমিন্ন আলী ইসলামের ঘটনা সম্পর্কে সুরায় শহর আর নম্বর একশো नुहर जो नो तुम्हें इमान, इमान इसलम इल्ला एक परकाले विश्वास करो यथा ना छाड़ो लताल मर जुमिन अवश्य तुम्हें पाथर मेरे संसार कर निहत कर फोन करब तुम्हें কাল আরব না তখন নুআসাল আল্লাহ করলেন আমার সাথে যারা বিশ্বাসীরা আছে তাদেরকে আর আমাকে নাজাদ দাও মুক্তি দান করে এদের কবল থেকে ফান বলছেন নুআসালামকে এবং তার সাথী সঙ্গীদেরকে আমি মুক্তি দিলাম ফিল ফুলকিল মসহুন বোঝাই নৌজানে নৌজান আল্লাহ বলেছেন ফুল নৌজান আর শোন বোঝাই বোঝাই এই যে তাতে উঠানো হয়েছিল মানুষকে যারা মমিন হয়েছিল আর প্রত্যেক প্রাণী থেকে জোড়া জোড়া উঠানো হয়েছিল কারণ বন্যাই সমস্ত ডুবে ধ্বংস হয়ে যাবে একেবারে ভারী হয়ে গেছিল যে নৌযান সেই নৌজানে তাদেরকে চাপিয়ে আমি মুক্তি দিয়েছিলাম বন্যার কবল থেকে তারপর অবশিষ্ট যারা কাফের বিধর্মী মুশ্রেক তাদেরকে ধ্বংস করেছিলাম আদ সম্প্রদায় বহু রসুলকে মিথ্যা মনে করেছে আর বিশেষ করে তাদের রসুল হুদ আলি ইসলাম হুদ যখন তাদের ভাই সজাতি হুদ আলি ইসালাম বলেছেন আল্লাহ তখন আল্লাহকে ভয় করবে না আমি তোমাদের আমার প্রতিদান তো একমাত্র বিশ্ব জাহানের প্রতিপালকের কাছে সাব্যস্ত রয়েছে তোমরা নির্মাণ করছো প্রত্যেক উঁচু স্থানে স্মৃতি স্তম্ভ উঁচা উঁচা বিল্ডিং তারা পাথর কেটে কেটে তৈরি করে এত শক্তিশালী জাতি ছিল আদ সম্প্রদায়ের এলাকা বর্তমান সৌদি আরবের এমটি টি কোয়ার্টার চার ভাগের এক ভাগ যে শূন্য হয়ে রয়েছে আররুল খালি মরুভূমি আর মরুভূমি এই এলাকায় ওমান ইয়ামান আর সৌদি আরবের বর্ডার এলাকায় এই জাতি বসবাস করতো বড় শক্তিশালী জাতি ছিল আল্লাপাক এদেরকে ধ্বংস করেছেন এইসব নিয়ে তোমরা খেলাধুলা করছো মেতে রয়েছে অত্তা খেজুনা মাসানি আল্লাহ আল্লাহুন আর তোমরা বড় বড় প্রাসাদ নির্মাণ করছো মনে হচ্ছে যে তোমরা চিরকাল এখানে থাকবে আর তোমরা যখন কোন দুর্বলকে শাস্তি দাও বড় থাকো এক আল্লাহ কুফরি আর মানুষের ক্ষেত্রে দুর্বল অত্যাচার করতো আল্লাহ আকরাবুল আলমিন তাদেরকে ধ্বংস করেছিলেন ফত্তাকুল্লাহ নবী বললেন আল্লাহকে ভয় আমার কথা মেনে চলো আমাদুম বেমাত সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদের সাহায্য করেছেন ওই সব ভোগের সামগ্রী দিয়ে যা তোমরা তোমাদের জনব দিয়ে অজান্ন বহু বাগান দিয়ে আর বহু ঝর্ণা দিয়ে আখাফ আলীক আজাব মহাদিবসের আজাব কে আমি তোমাদের জন্য ভয় করছি বড় আজাব চলে আসবে তোমাদের উপর কালু তারা বলেছিল সা দেখো আমাদের শোনা না শোনা বরাবর আজ তা আমলাম ওয়াইজ আমাদেরকে উপদেশ দেওয়া আর না দাও আমরা মানব না এক কথাই ইনহাদা ইল্লা খুল্লাউ আলীন এটা হচ্ছে প্রাচীন যুগের অবাধ্য জাতির চরিত্র যতই ভালো কথা শোনান মানবে না শুনবে না অমানাহবে মু আর তারা বলেছিল আমাদেরকে শাস্তিও দেওয়া হবে না আমরা চিরকাল এইরকমই থাকবো ফাঁকাজ জাবু হুদ আলি সাল্লামকে তারা মিথ্যা মনে করেছিল ফুম আল্লাহ বলছেন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম বড় নিদর্শন অধিকাংশ লোক বিশ্বাস করে না ওই নর্বাউল আজিজুর রাহিম আর নিঃসন্দেহে হে নবী মোহাম্মদ তোমার প্রতিপালোক মহাপরাক্রান্ত বড় দয়াবান এ আব সম্প্রদায় আল্লাহা কোন আজাদ দিয়ে ধ্বংস করেছিলেন এখানে উল্লেখ করা আল্লাহ অন্যান্য সুরায় অন্য আয়াতে বিষয়টি সুরে হাঁকাতে আল্লাপা উল্লেখ করেছেন আর এমন ভাবে তাদেরকে তাদের পশু পাখি কে তাদের ঘর কে আকাশে উড়িয়ে দিয়েছিল আর এত লম্বা জাতি ছিল বড়ই লম্বা চড়া বড়ই শক্তিশালী জাতি ছিল দীর্ঘ আয়ু তারা পেতো হাজার বারোশো বছর করে বাঁচত তারা সেই যুগে আজকে থেকে যদি সাত হাজার বছর আগে তারা পাথর কেটে বড়ো বড়ো প্রাসাদ তৈরি করত কত বিচক্ষণ জাতি ছিল তাদের বিদ্যা বুদ্ধি কলা কৌশল আর শক্তি কিছুই কাজে আসেনি আল্লাপাকের আজাবের সামনে আল্লাহ ফাকরাবুল আলম তারপরে এরশাদ করেছেন কাজদাবাদ সামুদিনিল মুরসালিন সামুদ সম্প্রদায়ও রসুলদেরকে অস্বীকার করেছিল এই সামুদ সম্প্রদায় বসবাস করত সৌদি আরবের আর একটা এলাকা উত্তর অঞ্চললি যে এলাকার নাম বর্তমানে আল ওলা যখন তাবুকের যুদ্ধে গিয়েছিলেন তখন সেই রাস্তায় অতিক্রম করে মদিনা থেকে তাবুক এলাকা যেতে রাস্তায় পড়ে এই এলাকা সেখানে সামুদ সম্প্রদায় সোয়াল আলী সালামের জাতিরা ছিল বড় শক্তিশালী জাতি ছিল আর আল্লাপাক তাদেরকে নিয়ামত দিয়েছিলেন কিন্তু তার আল্লাহ পাকের অকৃতজ্ঞ হয়েছিল কুফরি করেছিল আর আল্লাহর মোজেজা যে উশ্টি তাদেরকে দেয়া হয়েছিল সেটাকে খুন করেছিল নবীর কথা মানেনি আল্লাহ পাক তাদেরকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছিলেন মহান আল্লাহ ইরশাদ করেছেন যে সামুদ সম্প্রদায়ের রসুলকে মিথ্যা মনে করেছিল ইসাল আলহম আহম সোয়ালে যখন তাদের ভাই মানে তাদের সজাতি সোয়ালে আলী ইসাল্লাম বলেছিলেন আল্লা তুন তোমরা কি আল্লাহকে ভয় করবে না কতদিন এইরকম অবাধ্য হয়ে থাকবে ইনি লাকুম রাসুল আমিন তোমাদের জন্য আমি বিশ্বস্ত রাসুল হয়ে এসেছি প্রত্যেকের নবী দেখছেন প্রত্যেক রাসুল এসে তাদের হিতাকাঙ্ক্ষী বলেছেন দেখো আমরা বিশ্বস্ত কোনোদিন আমাদের কাছ থেকে মিথ্যা কথা কোনোদিন শুনুন আমাদের কোন রকমের চরিত্রের দাগ দেখাতে পারবে না তোমাদেরকে কি মিথ্যা কথা বলবো তোমাদের সাথে দুনিয়ার লোবালোসাই টাকা পয়সার স্বার্থে কোনোদিন মিথ্যা কথা বলিনি তো আল্লাহর জন্য কেন মিথ্যা কথা বলবো ফত্তাকুল্লাহ সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করোমা আস তোমাদের কাছে তোমাদের কল্যাণের জন্য পাঠিয়েছেন তাই এসেছি আতুত রাখু না আমিন তোমরা কি মনে করো যে যা তোমাদের এখানে ভোগ বিলাসের জন্য দেওয়া হয়েছে তাতে তোমাদেরকে নিরাপদ ছেড়ে দেওয়া হবে চিরকাল যেই খেজুরের বাগান ফলে ভারাক্রান্ত। ক্রান্ত এসব আল্লাপ অফুরন্ত নিয়ামত দিয়েছেন কারণ আরব দেশে প্রধান খাদ্যই ছিল খেজুর ও তান হেতন জিবালে বইউ তান আর তোমরা পর্বত কেটে কেটে তোমরা বড় বড়ই ঘর নির্মাণ করে থাকো আল্লাহ আল্লাহ আর ইহকাল পরের কল্যাণ রয়েছে ওলা তো আমরাল মুসরে আর যারা অপবায়কারী বা যারা সীমা লঙ্ঘনকারী ইসরাফ মানে করা আর ইসরাফ মানে বাড়াবাড়ি করা সীমালঙ্ঘন যারা অপচয় করা করে তারা যতটা খরচ করা উচিত তার বেশি করে সেই জন্য ইসরাফ বলা হয় সেটাকে ওলা ততীয়সেফিন আর যারা সীমালংঘনকারী বাড়াবাড়ি করে আল্লাহর ক্ষেত্রে আর আল্লাহর দিনের ক্ষেত্রে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে ক্ষমতা আছে সেজন্য ক্ষমতা দেখিয়ে দিল জুলাচার করলো তাদের কথা মানিও না ফিল ওয়ালা হুন সব চরিত্রের লোকেরা যারা সীমাল লঙ্ঘনকারী তারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে কখনো শান্তি কায়ম করতে চায় না ওয়ালা ওয়াল্লাহুন আর তারা কখনো সংস্কারমূলক কাজ চায় না তারা শুধু মানুষকে ঝগড়া বিবাদে ফাসাতে চায় ঝগড়া লাগিয়ে দাও বিবাদ লাগিয়ে দাও আর তামাশা দেখো একদল লাগিয়ে দাও আর নেতৃত্ব করতে থাক এই হচ্ছে সৃষ্টি চরিত্র। মিনাল চরিত্রিন তখন সামুদ জাতি সলে আলী সালামের জাতি যাদের নাম সামুদ এরা বলেছিল মিনাল মুসাহারিন সলে তুমি আমাদের মাঝে মানুষ হলে কিন্তু তোমাকে জাদু লেগে গেছে এসব কথা জাদুর কারণে বলছো তোমাকে কেউ বান মেরেছে মনে হয় আমাদের দেশি কথা বান মারা বলে। গেছে। বলেছে না তুমি তো আমাদের মধ্যে মানুষ গো হ্যাঁ আবার কোথেকে নবী তুমি হয়ে গেলে তাহলে তাদেরও ধারণা যে মানুষ আবার নবী কি করে হয় এই ধারণা যেন কোনো মুসলিমের না থাকে যে নবী আমাদের মানুষ নান আর কিছু এটা এক গুমরাহি আল্লাহ পাক তখন এই যে উঠ পাথর থেকে বেরিয়ে আসবে দেখো লাহা শিরবন ওয়ালাকুম শিরবিন আর উঠ সম্পর্কে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন যে তোমাদের এই থেকে একদিন শুধু উঁট পান করবে এই উষ্টি পান করবে তোমরা আর পানি নেবে না আর আর একদিন তোমরা করবে লাহা শিরবোন এই উঁটের এই পানি পান করায় একদিন পালা রয়েছে ওলা শিরব এই অমিন মালুম আর তোমাদের জন্য একদিন নির্ধারিত পানি পান করার পালা রয়েছে ওলা তামার সুহাবে সুইন আর এই উষ্টিকে কখনো অসত উদ্দেশ্যে স্পর্শ করবে না জখম করবে না আহত নিহত করবে না ফাইয়া খুজাকুম আজাব আজিম যদি এইরকম কাজ করো তাহলে তোমাদেরকে মহাদিনের শাস্তি পাকড়াও করবে ব্যাপক আল্লাহ পাকের শাস্তি নেমে আসবে আল্লাহ ধ্বংস করে দিবেন তোমাদের সকলকে ফাকারু বদ প্রকৃতির মানুষ খারাপ কাজটাই করবে যদি বল এটা খারাপ এটা ভালো ভালোটা করবেন খারাপটা করবেন না ভালোর দিকে যাবেন খারাপটি গ্রামে জলসা হচ্ছে আর গান বাজনা হচ্ছে জলসা যাবে না দিনের কথা শুনবে না ইসলামিক সেন্টার যাবে না কিন্তু যদি কোথাও ক্লাব থাকে নগ্ন ক্লাব ওখানে হাজির। পয়সা দিয়ে চাঁদা দিয়ে হাজির আজকাল খেলতাম বড় বড় অঙ্কের পয়সা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে ফুটবল খেলা দেখবে ক্রিকেট খেলা দেখবে যাচ্ছে আর ইসলামিক মহফিল্ডে পয়সাই লাগে না ফ্রি আসো তারপর আসবে না সারা রাত খেলা দেখে ক্রিকেট খেলা দেখে আজকালকার এক শ্রেণী মুসলিমরা এমনকি দুঃখজনক বিষয় মাদ্রাসা পড়া এই এইরকম সময় নষ্ট করে আল্লা সামনে জবাবদেহি করতে হবে এইভাবে শয়তান বিভ্রান্ত করেছে ফাঁকা রুহা এরা ওইস্তিজিকে জখম করে দিল ফাস বাহনাদ তারপরে তাদেরকে অনুতপ্ত লজ্জিত হয়ে যেতে হলো আল্লাপাকের আজাব নেমে আসলো আমাদের সময় শেষ হয়েছে বাকি বিষয়গুলি আল্লাহ পাক রবুল্লা আলমীন তৌফিক দিলে আগামী আলোচনায় পেশ করব আল্লাপাক আমাদের গুণাখাতায় যেন মাফ করেন সৎ কর্মশীলদের দলে সামিল হওয়ার তৌফিক দান করেন বা তেলপন্থীদের গুমরাহিত আল্লাহকে যেন বাঁচিয়ে রাখেন سعدي وهناي يا সন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি হয়ে জ্ঞানের জন্য ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে কানময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন কনিষ্ঠ বিধিবিধান জানিন कत सुंदर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर जीवन घनी विधि विधान कल रे दस टे पुन सम्प्रचार सकाल नीस टी डर आंतरिक बार्ता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 যেদিন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জন্মগ্রহণ করেন বাংলা সমাজ